আলহামদুলিল্লাহ কবিতা আছে একটা অনেক বিষয় আছে এখানে আরকি অনেক ফিকি বিষয় বা অনেকগত বিষয় আছে তার মধ্যে আটশো সামথিং সাড়ে সাড়ে আটশো মতো লাইন হচ্ছে জাননাথের বর্ণনা সম্পর্কে এমন কোন বক্তব্য যেখানে থেকে তারা হচ্ছে দেয় না দিতে হয় বা দেয় দেয় আর অত্যন্ত সমৎকার আলোচনা ইয়ে রয়েছে মানে আলোচনা রয়েছে তাছাড়া আমরা হদ্দের নিয়ে যেভাবে চিন্তা করছি এটা বাংলাদেশে একটু উন্নত হওয়ার কারণে অনেকে প্রশ্ন রাখতে পারে না সেই লক্ষ্য দেখি আর কি আমরা ইনশাআল্লাহ ইবনুল কাহিমের কবিতাটা জাননাতে অংশটুকু আমরা হচ্ছে কয়েকটা পার্টে আর কি আমরা আলোচনা করবো আরকি মানে মূলত আমার উদ্দেশ্য সে। এখানে যে ওনার কবিতার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে সেগুলো ব্যাখ্যা করা আর হচ্ছে এই কবিতাটা মূলত যখন যদি কেউ যারা ব্যবহার করি ব্যাখ্যা ওই আরবি যারা গিয়েছে আর কি সুন্দর শুরু করে গেছে মাঝে মাঝে যদি শোনে শোনা যায় যখন সেদিন একটা প্রশ্ন করলাম একজন লিখেছে দুঃ প্রশ্ন করেছে দুর্কা ইম যে কিছু বলেছে এগুলো সব বদলে আছে আমি কবিতা উত্তর একটা আমাদের ইসলামী এর একটা বড় সম্পদ তো আমার বাঙালি হিসেবে সেই সম্পদে বঞ্চিত আছি আমি সেখান থেকে কিছুটা হয়তো ইয়ে করার চেষ্টা করছি যদি কেউ অবগত হতে পারে আরকি তো প্রথমেই আরকি মানে উনি শুরু করেছেন শিরোনাম গুলো সেভাবে বলবো না আমি আরকি মানে শিরোনাম বেশি রয়েছে এরকম বা তিনটে আছে নাকি পর অত্যধিক কেউ দিয়েছে তো যাই হোক প্রথম শিরোনামটা এরকম যে আল্লাহ তার মানে আল্লাহ তার নেতাবসন্নকে আঁকড়ে ধরেছে তাদের জন্য আলোচনা তলা মধ্যে কি নিয়ামত লিখেছেন এটা হচ্ছে প্রথম শ্রীদাম কবিতার ভাষায় মানে এরকম যে হচ্ছে ওহে যারা হুদার কে প্রস্তাব দিয়েছে এবং তাদের সঙ্গে জাননাতে মিলন করতে চাও এ ভাবে শুরু করেছে মানে কবিতা ভাষা বলতে গেলে এরকম যে হচ্ছে যে আহ হুড়তার বধু হোক চায় যেজন জাননাতে জাননাতে চায় করতে মিলন এরকম বলতে পারে সব বলবো না এরকম বলা যায় তো এখানে প্রস্তাব দেওয়ার একটা বিষয় মানে আসলে বিষয়টা আসলেই আহ শুরু করেছেন যেভাবে তাতেই তো হয় যে লহদ্দের যারা প্রস্তাব দিয়ে ছবি এবং তাদের সঙ্গে জান্নাতের মধ্যে আলোচনা করছি জাননাথ সম্পর্কে তারই একটা বহিপ্রকাশ হয় জাননাতে হোর প্রধান একটা নিয়ামত অবশ্যই আলোচনা তালা সাক্ষাতের পরে কিন্তু আলোচনা তালার বিষয়টা তো অবশ্যই সবসময় ইস্তেস মানে ভেতর রাখতে হবে আরকি সেটা বাদ দিলে যে জান্নাতের মৌলিক নিয়ম যে হুস এ বিষয়ে আশা করছি যেগুলো স্বাভাবিক সেগুলো আমি ব্যাখ্যা করবো না হেসান এটা হচ্ছে সুন্দরী বহু স্থানে ব্যবহৃত হয় আর এটা খেব যে প্রস্তাব দেয় আর হচ্ছে উসহাল শব্দ এখানে মূলত ব্যাখ্যা দিয়ে উস উশল শব্দটার ব্যাখ্যায় এসেছেন যে মানে বিরহের পরবর্তী মিলন এখানে ভালোবাসা দুই প্রকার হয় আগ্রহও দুই প্রকার হয় এটা হচ্ছে হব্দ আফিফ মানে তার সাথে কোনো দৈহিক সম্পর্ক হয় না দেখা যাচ্ছে হয়তো মানে ওই যেমন অনেক সময় কি হয় যে হাঁটতে হাঁটতে প্রেমিকার সঙ্গে গাডাস ফুয়ে যাওয়া কি অনেক বড় কিছু মনে করা এরকম ধরনের প্রেম আছে এটা কি হববে আফিফ বলে আর মানে তার কোনো বাধা নি মানে সেটা নষ্টমী এর পর্যায়ে বাংলাদেশ মানে ইয়েতে মানে দুনিয়ার পরিভাষায় যেটা নষ্টমীর পর্যায়ে পড়ে আর তো দুনিয়া দুনিয়া ইয়ে আরকি কিন্তু রান্নাতে তো হিন্দুদের সঙ্গে প্রেম হবে সেখানে সবই হবে তো এই উভয় প্রকারের প্রেমী প্রেমিকার সঙ্গে বিরহের দেখা হয়নি কদিন এরপরে যে মিলন তো আফের ক্ষেত্রে দেখা হওয়াটাই মিলন আর এর ক্ষেত্রে থাকতে সংগম হওয়াটা হচ্ছে দুটো অর্থিক উৎসাহ শব্দটা হয় শব্দটা একটা হচ্ছে মানে বাংলাতে আমি মানে একটা কোন বিষয়ে মিলন বললে পরেই সেখানে কিন্তু ওই রকম যে হচ্ছে ওই দেখা সাক্ষাৎ হচ্ছে একটা রোমান্স খেলে জান্নাতিল হায়াওয়ান হায়াওয়ান মানে জীবন হায়াওয়ান এটা হচ্ছে জীবন মানে হায়াওয়ান মানে যেরকম প্রাণী সেটা ভিন্ন এখানে অর্থ হচ্ছে যে হচ্ছে জীবন কিন্তু জান্নাত জীবন কারণ আসলে সেটাই জীবন আর দুনিয়া হচ্ছে আমরা বলতে পারি যে করতে মিলন তো এবার করি প্রথম লাইনটা ভিতরে একটা যেটা বোঝা গিয়েছে তাহলে হুদার কে বিয়ে প্রস্তাব দিচ্ছে তার সাথে মিলন করার জন্য তার সাথে ইয়ে করার জন্য আগ্রহী तुम्हें का प्रस्ताव दिएपद हाथे जा सब खरच कर फिलते তার পিছিয়ে খরচে বাধ্য নামন এরকম কিছু বলা যায় আমি সব বলবো না আমি এখানে মনে হচ্ছে আর বলা যায় তো এখানে এই জিনিসটা মধ্যে কাইম যেভাবে বলতে চেয়েছে যদি সেভাবে বুঝতে হয় তাহলে ভেতরে একটু ব্যাখ্যা ব্যাপার আছে আসলে যদি চিন্তা করা যায় যে কেউ মানে তার স্বপ্ন হয়ে গেছে গিয়েছে রাজকুমারীকে হচ্ছে সে বিয়ে করবে কোনো ভাবে সে প্রস্তাব দিয়েছে রাজকুমারী ভোটদেরকে রসভা প্রথমত পরমা সুন্দরী সুন্দরী বন্ধনাথ এখানে দেওয়ার প্রয়োজন নেই জরুরত নেই সামনে আসবে আর। দ্বিতীয়ত তাদেরকে মানে তিনি সৃষ্টি করেছেন বলছেন জাফরান জাফরান থেকে সৃষ্টি করেছেন হস্তি বলছেন তার চেহারা নূর আল্লাহ নূর এত যত্ন করে সৃষ্টি করেছে এবং অত্যন্ত যত্ন করে পালন পালন করছেন জান্নাতের মধ্যে ভোগ বিলাস এবং আরামাইসের মধ্যে যেটাকে বলে ধনির দোলালী ক্ষমতাশাল আর সেই মেয়েটাকে কিভাবে মানুষ করছে আর এইভাবে আমি মনের বলে কখনো আমি সেই মেয়েটাকে প্রস্তাব দেওয়া চিন্তা করি আসলে কি বলতে চেয়েছি তোমায় ব্যাখ্যা করে সব মানে শুরু করলো মানে জানতে শেখে জিনিসটা হচ্ছে কি কাকে বিয়ের প্রস্তাব করেছো তুমি স্বাগল হয়ে এইবার যদি তুমি সত্যি খুলতে চাও কি করে প্রেম করে পড়াশোনা করে একটা একদিন ঠিকই আমি তোমাকে নিয়ে যাব তৈরি হয়ে সিনেমা আছে অনেকে কল্পনা করেন চেষ্টা মানে যদি আমি প্রস্তাব দিয়েই ফেলি বা মনেই করি তাহলে আগেও কোন হচ্ছে খারাপ চিন্তা তাদের মনের আসে না এরকম মেয়েদের আমরা স্পর্শ করবো এতটুকু ভাবছে তাকে তাকে আমি বড় বড় ডাকবো হওয়ার কথা যে আমি কি আর তাকে স্পর্শ করবো বা তাকে আমি ব্যবহার করবো ইচ্ছা মতো সেটার জন্য আমার তাহলে কতখানি কি ভাষায় লিখেছে লেখক এই যে আমি এখান থেকে শুরু হয়েছে আমার ওনার যে যখন চিন্তা করেছে এর আগেও এটা ভবা শুনেছি কিন্তু এটা নিয়ে চিন্তা করার সময় জিনিসটা যে কতটা আবেগ দিয়ে এবং পরবর্তীতে বারমন বারং প্রমাণ পাবা যেগুলো এনারা ব্যাখ্যায় করবে চিন্ত করি না যেটা কি বলতে চাচ্ছে তাহবী তোমার অধিকারে এগুলো আমি বেকার শুনতে গিয়ে ফলে হয় তাড়ি মান খতাবতা অমান তালাবতা বাজাল তো মানে ব্যয় করতে धिकारे मून सम्पद मूल्य मे जत मूल से मुनाल जा ता ता करना दा जानते अधर अधर अधर जानते ठिकाना कथा बाड़ी क তাহলে তুমি তার জন্য দৌড়ে যাওয়াটা যাওয়ার বিষয়টাকে চোখের পাতায় রাখতে এখানে দুটো ব্যাখ্যা করতে দুটো হলো ঠিকানা কোথায় জানাতে বনো না জানতে রান্নাটা কি জিনিস রান্না মধ্যে হাতে আছে ঘোরা আছে এগুলো শুরু করেছে বা ঝর্ণা আছে এখানে লেখকের উদ্দেশ্য সূত্য স্পষ্ট কেবল ঠিকানা যাকে আমি কথা করতে চায়। যে কোন সময় হ্যালো হয়েছে রস্তাবনা ক্ষেত্রে ঠিক আছে মানে এই বিষয়টা কিন্তু দেশদের ঠিকানা জানা সে যে কোন দালন কোথায় বসবাস করে এটা না সেরে তার কাছে যাওয়া যানোর উপায়টা মানে আমি যে প্রস্তাবটা দেব प्रस्तावा लाख लाउ कदर तदर आई नाल दौड़ानो चेष्टा कर আলাল আজফান হচ্ছে চোখের পাতা চোখের পাতা বলছেন দিয়ে হিটে মাথা দিয়ে হাঁটতে পাতা কিন্তু ঠেকে নাগ্ধ হাটে পাতা চোখের পাতা কিন্তু মাঝে ঠেকা সম্ভব না এত সুন্দর অত্যন্ত মানে মানে গভীর গোজের পরিচয় আসলে চোখের পাতা কিছু একটা মানে গুরুত্ব দেওয়া তুমি তার জন্য দ্রুত মানে এক কথা চোখের পরকে প্রস্তাব নিয়ে গিয়ে হাজির হতে আর কোনটা তাদের তুমি জানতে যে হচ্ছে তার ঠিকানা কোথায় তাহলে তুমি হচ্ছে চোখের পলক সেখানে হাজির হতে এ হচ্ছে মানে অনুবাদটা যায় এক কথা চোখে পাতায় রাখতে মানে খুব গ্রহণ করতে যেভাবে অন্যান্য একটা মেয়ে তাহলে আমরা মেয়ের জিনিসটা মর্মই বোঝিনি বা ভালো মোটা মাছ বিক্রি হচ্ছে সেখানে গিয়ে দেখবেন যে সবাই হুম রেখেই পড়ে মাস দরকার বিয়ের ক্ষেত্রে যত সময় ঢিলে করা যায় আমাদের মানে মেয়ের মানে না মেয়ের মতো না বা ইয়ে কিন্তু যে মেয়ের দা চোখে বলেছে দেখা খুব ভালো লাগে খুব সুন্দর হয়ে গেছে এখন তার ঠিকানা দরকার আগে বাড়ি কোথায় রে লো বেডা কার বাড়ি কোথায় দ্রুত লোক পাঠান কারণ মেয়ের আজার তো এখন হচ্ছে না যার জিনিস বিয়ে করে খেলে কিন্তু এরকম হয়ে গেল কারণ তারা পর্যন্ত চির খানের জন্য হয়ে গেল এমন একটা সম্পদ ठिकाना पड़े दिल तरीका निहाद्त तरिक मीहा আমি তোমাকে তার বাড়ির রাস্তা উদ্দেশ্য করা সত্যি তার সঙ্গে মূলন করতে চাও পছন্দ হয়েছে তোমার এখন তুমি তাকে পেতে চাচ্ছি তাহলে অযোধ্যা আলোক্ষেপণ করো না মনে হচ্ছে অবহেলা করা অলস হওয়া দুর্বল হওয়া তো আর কি করো না মানে যদি আমি তো ঠিকানা বলে দিচ্ছি পথ বলে দিচ্ছে পথটা কি পরে বলবে তাকে পাওয়ার পথটা কি সেটা বলে দিচ্ছে তোমার আর তুমি কি করো না যদি তুমি তাহলে আর সামান্যানি বিবেলা করে না তুমি অবহেলার কারি হো না বা দুর্বল হয়ে যাবে না অলস হয়ে যাবে না সামান্য কি বলছে যে হারাম আমার মতো মেয়েকে প্রস্তাব দিয়ে ঘুমানো হচ্ছে আমাকে ঘুমায় না দেখেন সেরকম দ্রুত করো দ্রুত নাও হোক সাইরা আর সপরকে রাখো তোর তোর উপরে হাসু মানে কাউকে উত্তেজিত করা কাউকে উৎসাহিত করা কাউকে ঘোড়া যেরকম হচ্ছে বাড়ি মারা অল টাইম বাড়ি মারা বা নিজেকে সফরে তোড়ে রাখা নিজেকে সফরে তো তো রাখা মানে সফরকে উত্তর করা হুসা সাই হুসা মানে আগ্রহী করো অত্যাত করো আশাই রাখ সফর কি করো সফর কি আমি মাফুলের নানা ভাগ করার পক্ষে না আমি বলি যে ফিল এর ফাইল হবে একজন আর ওই ফিল সংক্রান্ত যাবতীয় সবকিছু হবে এই জায়গায় এই যে মানে সপর করো এইটার পরিমাণ বর্ণনা করা আছে হচ্ছে যার মানে হচ্ছে তার মানে পরিশ্রম যতটুকু তার সক্ষমতা তার শারীরিক বা মানসিক সক্ষমতা তাদের যে ততটুকু করার আছে তোমার যতটুকু করার আছে সেই পরিমাণে এই নিয়ে বোঝাতে গিয়ে যাহ দেখা ঠিক আছে সাতটা পরিমাণে বলো সাতবার এখানে এগুলো ভাঁকার প্রয়োজন নেই এটা ওই এই শব্দটার ইয়ে তোমার যতটুকু ক্ষমতা আছে সেই পরিমানে যেহেতু রাতে গমন করা বা শুধু গমন করা এক কথাই মানে যখনই কোনো সন্ড যোগ থাকবে তখন সেটা এখন পরে যান মাসোর মধ্যে রাত সবচেয়ে সব লেখা আছে রাতে রওনা হওয়া যেমন যেমন গদা যেখানে মাছরা বলতে বলে সফর বোঝাচ্ছে আছে এই তো সফর তুমি এই যে সফরটা করছো আমি যে বুঝিস বুঝিস যে জোরে যাও দ্রুত যাও মাছ রাখি তুমি সফরটা করছো হ্যাঁ দা এই সফরটা অল্প একটা সময়ের মধ্যে কিছু অল্প সময় মাত্র সুন্দর একটা কথা আমরা জানি ঝামান মানে মূল মূলত বোঝায় একটা লম্বা সময় একটা সময় যুগ একটা হচ্ছে কাল জামান মানে কত কাল কিন্তু যখনই জামান নাকেরা করা হয়েছে তখন কিছু কাল এবার কিছু কালের মধ্যে এক মুহূর্ত মাত্র সাধারণ মুহূর্তে মুহূর্তে জোরে যাও আর যাওয়ার সময়ও হোক উঠকে সবসময় ব্যস্ত রাখো কোন রকম জানো ক্লান্তি না চলে আসে যাহা দেখা পারো ইন্নামা তোমার এই সফর তো কেবল কিছুকালের কালের মধ্যে অল্প মুহূর্তের সময় এই দুনিয়ার আমাদের ষাট বছরের বলা বাহুল্য যে জন্য এই পড়াশোনাটা একটু থাকে এর মধ্যে কিছু সময় সাজারত থাকা কিছু সময় হচ্ছে জেহাদ করা কিছু সময় তখন এর কিছু মধ্যে কিছু কাল সা একটা সময়ের অল্প একটা মুহূর্ত কত গভীর একটা কথা বলেছে সময়ের মধ্যে আরো অল্প সময় বলছেন যে এইবার মানে আশা নিয়ে অন্তরে জল্পনা কল্পনা করো তৃতীয় মোল্লারা আদায় কোথায় আবার মন্তব্য করেন হ্যাঁ এবং তার দেনম আদায় করে আদায় করো যা সাধ্য ওয়ালা যতদিন হ্যাঁ যতদিন তোমার সাধ্য থাকে মানে মৃত্যুর আগ পর্যন্ত বড় থাকো আমাদের সুযোগ নেই মোহর হচ্ছে আমার বলা লাগে মোহর হচ্ছে আমার এক লাখ কিন্তু মূল পয়েন্টটা এই। উনি বলছেন যে হচ্ছে তাদের কথা তাদের যাওয়া কারণ কোন যত বড় সুন্দর মেয়েই হোক যদি তার প্রেমের কেউ না পড় না না এবং তাকে না পেয়ে কি না দেখে করা উচিত না তাহলে কত গভীর একটা কথা বলেছে অনেক আছে অপরিচিত জিনিস বা শব্দটা অপরিচিত শব্দ আর প্রেম করার যদি কথা বলা হয় সে সক্ষমই হবে না কারণ কি বলছেনা খালি প্রথমে প্রেম করো আমার কাছে আমাদের কাছে মনে হয় জানো অসহায়ক মনে হয় কিন্তু বহু জড়ো মারে আজকে যদি একমাস হচ্ছে মনে করে না সাহায্য মনে করে এতটাই ভালোবাসতে হবে তার কথা শোনা মাত্র অন্তত মধ্যে খেলে যাবে এবং তার জন্য অপেক্ষা করা তৈরি হয়ে যাবে বা আসে মান করে যত ভালোবাসা আসে ঠিক আছে তো এটা বোঝা গেল আর তার সাথে সাক্ষাৎ হওয়ার পর রোজা রাখো আর মিলনের দিনটা হবে রমজান থেকে ঈদুল ফিতরের দিন রমজানের ঐ রোজা শেষে এলে খুশি এই মানে রোজা রাখা বলতে প্রথমত অন্যায়ভাবে ভাবে মহিলাদেরকে উপভোগ করা তাদের দৃষ্টি দেওয়া এমনকি তাদেরকে দৃষ্টি দেওয়া যে ওই যে দুনিয়া নারী যারা বাজারে ঘরে রূপে তার আসর পরে তোমার দুচক যদি সেদিকে তাকাই অভিমানে অপমানে আমি ঘরে যাই প্রথম কথা হচ্ছে তাদেরকে পেতে হলে পরে আলোচনার মানে এমনিতে সমস্ত হারাম থেকে থাকা সে রোজা মানি হচ্ছে বিরবিরত হওয়া দূরে থাকা এখানে রোজার প্রকৃত অর্থ উদ্দেশ্য না এখানে রোজা হচ্ছে যে বিরবিরত থাকা থেকে আমভাবে গ্রহণ করলে পারে আলোচনা যাবতীয় হারাম যেটাই আমি ভোট পাওয়া বাধা হয়ে দাঁড়াবে উল্লেখযোগ্য যে নারী সংক্রান্ত ব্যাপারগুলো অবৈধভাবে কিছু না করা এবং এটা হ্যাঁ এইবার কারণ হচ্ছে আমার ইফতার যদি হয় তাহলে অবিহিত হচ্ছে এজন্য এখানে প্রাসঙ্গিক হবে জিনিসটা আরকি সবই উদ্দেশ্য আমাদের খেতুর দিয়ে করি পানি দিয়ে করি মাঝে মাঝে সব সবার উত্তর করতেন প্রথম এই দুনিয়াতে দেখতে হবে কতটা ডিপ এবং কতটা হচ্ছে মানে তার সুন্দরদের গীত কেই তোমার সফরের সঙ্গীত করো সম্পর্কে যে টানা টানা চোখ চিকন মাজা এগুলো আরো পর্বতনা করেছেন হাত দাঁত হম কালো কালো কেস হ্যাঁ এরকম যত বর্ণনা আদি সে এসেছে কিছু কিছু বর্ণনা তিনি কল্পনাও করেছেন এবং এরকম যেমন হম সব সব বদন তার চদন আঁকা বাঁকা বলি যা চাও আছে তাতে আঁকা আরব কবি বাঙালি আরো কবি আর কি মানে তার নৌথ নাচ বল নাচ মানে প্রশংসা মানে কারো মানে বলি গাওয়া মানে নানা নাচের রসুন আমরা ব্যবহার হয়ে গেছি দুটি কিন্তু কি প্রশংসা তো নুরু বহু বছর অজাল নাজামা আলি হাল হা দি অর্থ হচ্ছে যে হিদা আপনারা দেখবেন অনেক সময় যে ওই যায় বা এরকম চলছে সাদের সাদেরে নাও কিছু গান আছে মানে ওই পল্লিক পল্লী কৃতি ঠিক না এটা হচ্ছে মাঝিমালাদের গান ওই পথ চলার সময় সময় কাটানোর জন্য ওই কিছু প্রত্যেকটা ইয়ে গান গাই ওরা দেখা যাচ্ছে যে মাঝেরা দেখা যাচ্ছে মাছ আছে বহুদূর গিয়েছে মাছ ধরে বাড়ি নিয়ে আসছে কাটানোর জন্য কি করতো গান গেত তো হাদি হলো আলব উঠে একই খেস উঠে যাওয়ার সময় এরকম সুরে কোনো লোক মোটামুটি গান গেতে পারে গেউ সুরেই হোক যেরকম সরেই হোক এই যে গান গেত এই গান গুলোর মাধ্যমে ভ্রমণ তারা ইয়ে হোক এটাকে বলা হয় হিদা গায়েটাকে বলা হয় হা দি যে গায়ে এটাকে বলা হয় এই হা দি হচ্ছে নিয়ে যাওয়া মানে সফরে আমাকে ট্রেনে নিয়ে যাওয়া মানে হ্যাঁ গান দিয়ে আমাকে সফরে নিয়ে যাচ্ছে এদের সৌন্দর্য সৌন্দর্যের গুণ কীর্তনকেই তোমার ছফরের সঙ্গীত করো এই দেখা যাচ্ছে যে ষাটটা বছরের মধ্যে যে নামাজ কালাম যে রোজা হ্যাঁ যে আমলা খাখ করবার এই করার ক্ষেত্রে বারংবার আর কি হ্যাঁ কল্পনা করো অন্তরের মধ্যে কল্পনা কর খুব কম লোকের হতে হয়তো এই সৌভাগ্য হয়েছে সে ওর দেন ভাই ভাই বাবা সর্বনাশ যে কিন্তু তাদের সাথে সৌন্দর্যের বিষয়টা এবং ওটাকে সফরের সংকেত বানাও সফরের সময় কাটানোর জন্য যে সঙ্গে সেই সঙ্গে ওটাকে আল হাদি ওয়াসির আর চলতেই ওয়াসির আর এটা ফেরত ব্যাখ্যা এটা আমি বুঝতে পেরেছিলাম না এটা হচ্ছে আমি একটা কথা থেকে বুঝলাম উনি বলেন এটাই উদ্দেশ্য যে তাল কল নহিয়া দাত আমানি তুমি এমন কিছু ভয়ের মধ্যে পতিত হবা যেটা বাধ্যত ভয়ানক কিন্তু আসলে আমি দিয়ে বোঝাতে পারি যে আলোচনা যে হচ্ছে অপসন্দনীয় অপসন্দন অনেক গ্রম করিয়ে দেয় দিতে হবে পেতে হবে এখন দেখা যাচ্ছে কি মানে কিন্তু এটা তালা করেছেন কি জন্যে বান্ধাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য নাকি ধৈর্য করার জন্য আল্লাহ জান্নাত অপসন্দর ঘিরে রেখেছে কি কারণ পরীক্ষা নেওয়ার জন্য ধ্বংস করার জন্য যদি কোন রাজা যখন তার সেনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে একটা জায়গায় ফেললো পরীক্ষার জন্য প্রশিক্ষণের জন্য ওই জায়গার থেকে বিভিন্ন রাস্তা রাখবে কিনা অবশ্যই বিনোদন রাস্তা রাখবে এবং দেখা যাচ্ছে ওখানে চেষ্টা করলো না পড়ি মরি গেল সেটা বিভিন্ন জিনিস কিন্তু হচ্ছে যদি তারা চেষ্টা করে ঠিক কিন্তু আর যদি শত্রুকে কেউ কোনো জায়গায় ফেলতে চাই তখন সে কানে ফেলবে না করে লাইন বেশি হওয়াটা কিন্তু হতম করাটা কোনটা এরকম যেরকম এই বলেছে আব্দুল আব্দ কিছু কবিতায় লাইন কিন্তু বাদিয়ে সুন্দর পরবর্তীতে কিছু লোক বাদিয়ে ওই ফেলছে মানে এটা সুন্দর না মানে কবিতার মধ্যে এরকম লাইন মোটামুটি কমসেও কম সময় হ্যাঁ সুন্দর একটা কথা আছে কমসায়ের মধ্যে কমসায়ের মধ্যেও কম সময় এখানে জের গুলো একটু ভুল আছে আর অনেক সময় যারা পড়ছে এরা পর ভুল করছে মানে দেখা আছে যে ঈশ্বর আছে যে হচ্ছে এটা ভুল করছে তাই ওদের টাকা যাবে না আবার লেখক নিজে কবিতা হওয়ার কারণে অনেক জায়গায় এরা ঠিক রাখেননি তাই এই জায়গায় যাবে না আবার মাঝখানে অনেক জায়গায় তিনি হচ্ছে আল যোগ করা দখল করেননি এগুলো মোটামুটি বোঝলাম পড়ার পরে এগুলো না বদলে কয়দা বুঝতে হবে আল আসবে কিন্তু কিন্তু ওখানে আল হওয়ার করতে হবে এরকম কিছু ব্যাপার আছে खेल मशा मग्न इलाहा का मन भूलिए তার জন্য গুরুত্বপূর্ণ কাজটা থেকে সরিয়ে অগুরপূর্ণ কাজে নিয়ে আসা একটা জানো এই উদ্দেশ্য থেকে বিভ্রান্ত করে দুনিয়ার মধ্যে নিয়ে না পড়াটা বুঝতে হবে লাইউল মানে এই যে এই মেয়ে থেকে এই থেকে ঠিক আছে লাইউল হিয়ান বাড়িতে ফুলার এটা বাড়ি তোমাকে এমন বাসস্থান যেন তোমাকে ধোকায় না ফেলে তোমাকে ধোকায় ফেলে যেন এই অধ্যক্ষ থেকে শরীর নিয়ে না যায় লাইবাত বিহি আই বিলা আজমানি বিলা শব্দের অর্থ হচ্ছে পচন ভাঙন পুরনো হয়ে যাওয়া হ্যাঁ পুরনো হয়ে যাওয়া ঠিক আছে তো এমন ভবন যেন তোমাকে আকর্ষণ না করে যা বহু আগে থেকেই ভাঙন ধরে রয়েছে এই কবিতা থেকে বঞ্চিত হওয়াটা আসলে মানে কবিতাটা কত ধর একটা আকর্ষণ যারো না করে তোমাকে এমন ভবন হম অনেক আগে থেকে যাতে ধরেছে ভাঙনে এরকম ট্রাইবিল আর কি তো এই বেলা মানে ভাঙন পচন পচে যাওয়া এই পৃথিবী দুনিয়ার জীবন যেন তোমাকে না তোমাকে আকর্ষণ না করে আজকে আমরা যে খাবারটা খাচ্ছি আমাদের পূর্ব যুগের লোকেরা সেই মাটিকে দূষিত করেছে বায়ুকে দূষিত করেছে তার ফলফল ভোগ করছে আমরা বিষাক্ত খাবার আমাদের খেতে মনে করো এভাবে করে মানুষ একের পরে করে ফেলছে এবং আগে থেকেই ছেড়া তোর জীর্ণ তোরা জীর্ণ ওকে বুঝতে পারছো তাহলে তো কষ্ট হবে না যখন প্রশ্ন পাবার লাই বিলা ভাঙনের হাত যেখানে পড়েছে হাত যেখানে খেলা করেছে অনেক আগের যুগ যুগ থেকেই সালিফ অনেক কদিন পুরনো সালিফ খালি বলল কদিন হ্যাঁ পুরনো তো আজমানি পুরোনো সময় থেকেই যেখানে ভাঙনের হাত খেলা করছে এখানে পেয়ে দিয়েছে তারা হালা হবে আরকি এখান থেকে সমস্ত মানে আনন্দ সমস্ত সুখ শান্তি মাথাররা হ্যাঁ সূর্য সে সময় বোঝাই নাগ ফেরা যাও নাগ ফেরাত ক্ষমা তো মাথাররা এটা সমস্ত আনন্দ কি হয়েছে বিদায় নি তারা মানে মানে এই মাসাররা বদলে গিয়েছে মানে দুশ্চিন্তা এবং দুঃখ কষ্ট মানে ভালোটা তো আনন্দ এগুলো ধরনের ঠিক আছে অদলাত বদল হয়ে গেছে বেল হামলা হাজানি হাম হচ্ছে এরকম দুশ্চিন্তা কষ্ট ভিতরে পাওয়া লিজেল এটা একটা হচ্ছে মানে কারাগার স্বরূপ মনিন্দ হেবেল ইমানি সিজনুন ইয়াদি কু সংকীর্ণ হয় সংকীর্ণ একটা কারাগার সংকীর্ণ হওয়া মানে এখন কাফেদের জন্য এটা কি এটা হচ্ছে বিষয় বলা যায় অনেকে প্রশ্ন করতে পারে যে আর বিশাল ধন সম্পদ মালিক ছিল আর একহুদি এরকম তেল ব্যাসে মনে হয় তেল ছিটি হয়ে গেছে দাও কাকুর কি হুদি বলছে যে তোমায় বলো যখন যখন মৃত্যুর পরে তুমি জান্ন হবা তার তোমরা রান্নার কে মনে না আর যদি আল্লাহ বা রান্নার দেয় মৃত্যু পরে তারপরে আমার কারাগার মনে হবে যদি আমের সে বাংলাদেশে সেটা কারাগার মনে করেন বা সোদা যাবো কোনো লোককে সোদা কোন একজন বিশেষ বিশাল হচ্ছে একদম শায়েখ আমির তাকে সেট গায়ে হলো বাংলাদেশের একজন বাংলাদেশে বেশি হচ্ছে জাহালা অজ্ঞতা বাতালা বাতালা মানে বেকার অকর্মণ্য বাতলা বাতিল মানে বাতলা মানে বিশেষ অর্থই হচ্ছে যে কর্মহীন অপদার্থ অকর্মণ্য এবং নির্বোধ লোকের বাসস্থান অন্ধকারী নাপাক লোকের মানে এখানে মানে বাসিন্দা বলতে মূলত বোঝানো হচ্ছে যারা আসলে এখানে আবাস করতে চায় বাস যারা করছে না বাস তো অনেক লোক করছে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে এবং দূরে তো বার করতে চায় আসলে তোমার তারা মুসাফির এসেছে এই জন্য উদ্দেশ্য আছে। মানে সুকানোহা মানে বাসিন্দা বলতে যারা এটা পাঠ করতে চাচ্ছে স্থায়ী হবে ওরা কিন্তু ওনার উদ্দেশ্য তাদের মধ্যে সব থেকে বেশি সেই ভোগ করতে পারে আইসান এই জীবনটাকে আল্লাহ জুহম বেশি ভোগ করে ফাজ হালুম যে বেশি অজ্ঞ বিহাকের লাল হক সম্পর্কে এই সম্পর্কে বি আসলে কোরআনের হক সম্পর্কে যে আছে অজ্ঞ কোরআনের যে সমস্ত সত্য বিধান বিধান আছে এবং আল্লাহ যে সমস্ত হক আছে এগুলো যে বেশি অজ্ঞ সেই বেশি ভোগ করে মত খায় জোয়ার খায় সে কাজ করে এখানে উপভোগ করতে বলতে বোঝানো হচ্ছে মূলত বাহ্যিক ইয়েটা অন্তর্দ্বীপ থেকে তারা উপভোগ করছে না বরং তারা অন্তর মধ্যে আছে তিনি বলবেন হ্যাঁ মানে আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে যে ভাবে যে আমরা মনে করি মানুষের যে বিল এত করছে আমার খাতে ইনকাম করছে সে খাচ্ছে ফুর্তি করছে রাজা বাচ্চারা বিভিন্ন যা খুশি করছে আমরা মনে করছি ভোগ করছে উনি ওইটা কি ধরেছে ঠিক আছে কিন্তু করছে কারা যারা দেখবো নিকৃষ্ট লোক নাপাক লোক তাই ওখানে একটা সান্তনার বিষয় আছে আর পরবর্তীতে আসলে তারা করছে কি আরো শান্তনার বিষয় উনি সেটা করে ফেলেছেন এই দুনিয়া টাকা এদের দ্বারা ভর্তি হয়েছে আবাদ হয়েছে কিন্তু জ্ঞান এবং ইমানের মজলিস গুলো জনশূন্য হয়ে গেছে তাহলে এখানে বলা যাচ্ছে এই দুনিয়া বলতে আড্ডা খানা গুলো হাজার এই দুনিয়াটা তাদের মাধ্যমে আবাদিত হয়েছে আর কি সেখানে লোকের পাওয়া যাচ্ছে কোথায় নাইট ক্লাবে সমুদ্র সৈকতে দেখা যাচ্ছে হয়তো সিনেমা হলে এরকম মানে কোন মানে বদলেছে হয়ে যাওয়া হচ্ছে তোমার হচ্ছে ব্রান্ড জনজূন্য ঠিক আছে মানে হ্যাঁ রুব মানে হচ্ছে তোমার মানে ময়দান বা উঠান এই টাইপের মদলিস তো দুনিয়ার জিনিস না জ্ঞানের মদলিস জনতার বাগান তাহলে অন্য যেগুলো তারা কছে সেগুলো দুনিয়ার কাজ ওইটাকে দুনিয়া বলে আখারে এবার কদ আুনিয়া ধ্বংস এটাকে এরা প্রাধান্য দিয়েছে বাসিন্দা বলতে মানে প্রাধান্য দিয়েছে এটাকে এরা প্রাধান্য দিয়েছে আল্লাহ জান্নাত আল্লাহ সন্তুষ্টি এবং জান্নার তুলনায় এটা সাহেব কি করেছে তারা আমানি মানে কল্পনা আশা আশা বেশি স্বপ্ন আশাকে হাতে রেখেছে মানে বাংলা কত আশার ফেসনে ছুটি আছে কল্পনা পেছনে তা ছুটি বেরিয়েছে এইবার একটা কথা ওর মধ্যে পরীক্ষায় প্রথমত অর্জনে হালুয়া হারাম দ্বিতীয়ত ব্যয়ের খেতে হালুয়া হারাম দ্বিতীয়ত রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে একটা বড় একটা ওই এর মালিক হয়েছে বিশাল হাবল পাবল হয়ে গেছে এখন সে দেখাছে কি দেখা না দেখছে না কি যাতে যদি তারা কারো দশটা গর্ব করে গর্ব করছে ক্ষমতা দিয়েছে দুনিয়াতে তাকে যতটুকু হয়েছে সেটুকু ভিত্তি করে সেখানে ওইটা অর্জনে অর্জনে ফেতনাই পড়েছে ওইটা ব্যয় ফেতনাই পড়ছে ওটা রক্ষণাবেক্ষণে ফেতনাই পড়ছে যেটা তারা অবতলুবি হজিহীন থেকে কথা বলছেন কল্পনা কল্পনাকে তারা ছুটিছি ও কারণে আর যেটা অর্থন করেছে তার মধ্যেও গুড় সে গুড়ও তুই বে করলে মাদি এবং ফিরে আসছে মন্দ কথা বলবে এইভাবে ফিরে আসছে তাহলে ওই উদ্দেশ্য শেষে কি করছে ওই কল্পনাকে কে করতে গিয়ে বা যা অর্জন করেছে সেটাকে সেভ করতে গিয়ে বর্ধন করতে গিয়ে সে কি সমস্ত পরিশ্রম কাঁধাহান মানে পরিশ্রম কা আর কাদ্দ দুটো মনে হচ্ছে কি পরিশ্রম কষ্ট ক্লেশ ক্লান্তি মানে প্রচন্ড ক্লান্তি কাঁধাহ ও কাদ্দ এটার মানে প্রচন্ড ক্লান্তি মানে এই যে সে তুমি আগু দিতে পারো এই যে তারা যে কল্পনা জল্পনা কল্পনা কে ধরে রেখেছে বা অংশের মধ্যে মানে এটা হচ্ছে কিভাবে করছে ফিহি হা ফিরতে পারে এই পরিশ্রমের দিকে বা হচ্ছে আয়ুষের দিকে এই জীবনের মধ্যে যে সমস্ত আছে দুঃখ কষ্ট আছে এগুলো তাদের কখনো কমে না এই জিনিসটা বৈশিষ্ট্য হ্যাঁ তারা হচ্ছে যখনই কিছু না পাওয়া পর্যন্ত দেখা যাচ্ছে তাকে একজন তাকে দশ হাজার টাকা দিচ্ছে বাড়ি যাক সার মতো একবার তাকে সোজ দিয়েছে আমার জীবন সেই দেখা যাচ্ছে কি মানে ওদের কত শেষ হয় না পড়বে হাতিকা সদর হাতিকা মানে তিলকা এরকম অর্থ প্রকাশ করছে এরকম কিছু দেখতে এইবার শুরু করছে বলছেন যে আলাদু এদের মধ্যে বেশি ভোগ তারা তারা বেশি মূর্খ ওই ভোগটা বাহ্যিকরের কথাটা ব্যাখ্যা করছে বলছেন যদি এদের অন্ত তুমি দেখতে যদি অন্তর দেখতে তো দেখতে পেতে সুলার উপরে হাড়ি যেরকম ফোটে টাক করে ফোটে সেরকম মারাজ কুদুর মির জাল মানে মানে আগুনের উপরে যেরকম মাংস বা পানি থাকলে যেরকম ফোটে কি সুন্দর একটা এল বর্ণনা এলের অন্তর ভিতর থেকে দেখবো যেরকম ফোটছে ওদের অন্তরের ভিতরে টক বক টক কষ্ট হয় পরে বলছেন অক কষ্ট করতাম পাওয়ার চিন্তা বেশি হয়েছিল আল্লাহ কম তাকাতো বেশি পাওয়ার জন্য আর কি হাসা রাত না পাওয়ার আক্ষেপ দুটো পাওয়ার জন্য তীব্র কামনা না হওয়ার জন্য আখে আর ব্যাথা আগুনের ক্ষেত্রে আর কি কমে যাওয়া করলাম সেদিন মানে হচ্ছে মানে একটু কমে গেলে আমাকে বেড়ে দেব। তো লাখ এদেরই আগুন কখনো কমে না কমে না মানে হয়ে যায় না ঠিক আছে মাদাল আজমানি মানে মহাকালে যুগের পর যুগ এদের ই কখনো কি হয় না শেষ হয় না কবি না তাদের শরীরটা হলো তাদের অন্তরের জন্য কবস্বরূপ যার মধ্যে ওই ওই অন্তরকে পুঁতে ফেলা হয়েছে দেখা যাচ্ছে ও দেখা হচ্ছে ওদের অন্তরের জন্য কবর স্বরূপ ওদের শরীরটা হচ্ছে ওই সমস্ত অন্তরের জন্য হচ্ছে কবর স্বরূপ যেখানে ওই সমস্ত অন্তরকে পুঁতে ফেলা কবর কুব বিরাট বিরতা ওটাকে পুঁতে ফেলা হয়েছে হ্যাঁ ওই শরীরের মধ্যে তাদের হচ্ছে অন্তর তাদের মানে অন্তর থাকে হচ্ছে কি মানে নিঃসঙ্গ অন্তর নিঃসঙ্গে তার যে চাহিদা ওই চাহিদা আর নিতান্ত একক চাহিদা দেখা যাচ্ছে খুবই কথাটা জটিল একজন লোক বড় একটা কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানিতে সে চাষের টাকুর সম্মতি নেই কিন্তু কারোর প্রতিুক পরিমানে হচ্ছে লুটি পুটি খেয়ে আমি বৃষ্টি করতে পারি এইবার ও যদি চারটি শেয়ার থাকে তারা একেরকম চাচ্ছে যদি ওর কমিশ যে কর্মচারীকে পাঁচ টাকার উপরে ফেলছে যে বিশ্বাস যে কামনা যে তীব্র যে হচ্ছে আশা আকাঙ্ক্ষা দেখা তোমার ধরে এক জায়গায় মানে টুকুর মাংস পরেছে কুকুরে যারকম খাল্লা খাবলি করে নিঃসঙ্গে এই জায়গায় কোনো মহৎ কোন কিছু কারোর উদ্দেশ্য না যে আচ্ছা এখানে আমাদের মনে সব থেকে দুর্বল শেখাক তাহলে কিন্তু সবাই খ্যানতে খানতে হয়তো সমাধানে আসতো এখানে দেখাচ্ছে কি ওই লোকটা কিন্তু সঙ্গে কি আরো হ্যাঁ যেটা আমার বাস্তব দেখছি যদি শেয়ারের ব্যবসা করছে তো একজন একদম মেরে দিয়ে দুই ভাইয়ের মধ্যে একটু দিলে ফেলে পারে খেয়ে নিচ্ছে এইখানে একটু নিঃসঙ্গ আমার কে আছে একজন ডাকতে বোঝাই পুলিশ ডেকে নিয়ে আসছে পুলিশ একে দেখা যাচ্ছে কটা ঘুষের গন্ধ একথায় পুরা নিঃসঙ্গ একটা জীবন যাপন মানে খুব গভীর ঠিক আছে লাহমান আর সেই পরিশ্রমটাও আল্লাহ রাখে না আল্লাহ পরিশ্রমটা হচ্ছে যদি আল্লাহ সোনার পানি লেখা হয় সোনার পানি দিয়ে তাও কম হয়ে হ্যাঁ হ্যাঁ আসলেই আল্লাহকে কে মানতে গেলে পারে কষ্ট আল্লাখানের মধ্যে মানে হচ্ছে আহ মানে কথায় টাইট হয়ে যাওয়া না না বালা হচ্ছে মানে বাংলাতে জিনিস মানে কি বলবো যে হচ্ছে আছে এখানে সোধা কথা হয়ে যায় যে তারা হচ্ছে শয়তান এবং ইয়ের মানে শয়তানের দাসত্বের মধ্যে পড়িয়ে টাইট তোরা কি করেছে আল্লাহ থেকে পালিয়ে গিয়ে ওরা কয়তার এবং নফসের নসের ঈদে সত্যি শিকার করে তুমি কখনটা পছন্দ করে না কারণ ওরা তো পছন্দ করেছে অপমান লাঞ্ছনাকে আর বঞ্চনাকে আত্মবঞ্চনা হেরমান মানে বঞ্চনা হেরমান মানে লাঞ্ছনা হ্যাঁ লাঞ্ছনা আর বঞ্চনাকে তোরা কি করেছে জানা হাতে না তো সমান হওয়া যদি দুনিয়া সমান হতো জানা বাবু দতিন কোন মশার কাকার সমান সেখান থেকে খাওয়াতেন না কোনোকাপ কে আল্লাহ কাপুর কে এক ঢোক পান পান করতেন না কিন্তু আল্লাহ কসম দুনিয়া আল্লাহর কাছে তার থেকেও নগণ্য হ্যাঁ এই খাটো পাখাটার থেকে মানে ইয়ে না এখানে হ্যাঁ এই হ্যাঁ এই মানে পাখার এই খাটো পাখার এবার তৈরি হচ্ছে মানসুব আছে ওই দেখছো মানসুব মানে মিন হাইসি তৈরি উড়ার দিক থেকে খুবই ছোট মানে এর দিক থেকে হম মানে কমতি আর কি মানে কোন রকম উড়ে যাওয়ার মতো খাটো পাখা খাটো পাখা কোন রকম উড়ে যাওয়ার মতো খাটো পাখা এর থেকেও তুমি কি মানে ঠিক আছে এটা মশার পাখার মতো এখানে শেষ না এ ছাড়াও দাদা দুনিয়াকে পাওয়ার জন্য আশা বিহা ওই যে যে চোখানুহা মানে আশার দুনিয়া দ্বারা দুনিয়াকে প্রচেষ্টা করে দুনিয়া চলে যাচ্ছে আখের ধেয়ে আসছে আর প্রত্যেকটা জগতের জন্য এক একটা মানে চাওয়ার লোক আছে অনুসারী আছে ভক্ত আছে তোমরা দুনিয়াদার হো না আখার দ্বার হোক দেখা যারা দুনিয়ার দিকে মানে চাচ্ছে তারাও দুনিয়া তাদের লাথিমের ফেলে যাচ্ছে যতটুকু আছে ওই যে হচ্ছে মানে ছোট প্রকাশ মানই হোক তারপর তারা এটাতেই বেড়াচ্ছে তারাছে তাওয়াল্লাদ মানে মুখ ফিরিয়ে নিচ্ছে প্রভাব করে দিচ্ছে এখানে সৌভাগ্য হাসিল করাটা এটা পিছনের ব্যাপার সম্ভব না হাল্লা মানে অবস্থান হাল্লা মানে এই করা মানে অবস্থান নেওয়া ইয়ে করছে অতীত হয়ে গেছে কত সুন্দর মাসাল কি একটা ব্যাপার আল্লাহ দিয়েছে সুন্দর এই করেছে কি হ্যাঁ সৌভাগ্য কিনা এ উদ্দেশ্যে আমার কষ্টটা করা আর কি আচ্ছা ভালো লাগবে সব মানে আছে সব মানে মূলত ঢেলা আর প্রচন্ড প্রেমাবেগ প্রচন্ড মানে যেরকম সর্বদ ঢেলা হয় প্রচন্ড প্রেমাবেগ হচ্ছে সব আর ওই প্রেমা প্রেমী আসক্ত প্রেমিককে অনেক সময় বলা হয় সব কেউ কেউ বলেছে শিব হতে পারে যে হিব ওজনে কিন্তু আমি যেখানে সব দুটি সব পরে ওই ধর ঝাড়ে পুকুর পাড়ে দেখা হবে আশা করা যায় না হ্যাঁ খাবো আনি ধোকাবাস পোতারকের কাছ থেকে আবার কথা রাখা সময় দেখা লিখবা হ্যাঁ এটা সংক্ষেপ হবে হ্যাঁ করবা তুমি না মানে আমি যে বলছি খুব কম লোক হচ্ছে বাই চান্স ঝরে তাল পড়ার মতো কাক বসে তাল পড়ার মতো কাকতাল ব্যাপার হয়ে তখন আমি চেষ্টা করবো কেন তো এই দুনিয়ার প্রেমিক যে তার সাথে কথা লাগবে তার সঙ্গে দেখা করবে তুই দেখতে পাচ্ছিস আহা দন কত ফিল কাহি ছোট কেন মিস্ত্রি করে ফেলেছে সব করা তো চলো বলছে না ওই যে কাঠ নিতে সেই ফর্মাটা ফর্মাটা কাঠতে গেলে ফর্মা দিলাম মানে মানে পবিত্র পরিষ্কার কাজের উদ্দেশ্য না এ সবসময় গোলাইছে কাই কথা না লোহা তুমি পাবা সফান স্বচ্ছতার সাথে বোঝায় না যে এত সম্পদ তো হবে না দুনিয়া তুমি খালাল খেয়ে তুমি আর আলা কাদারিম এটা কি কখনো সম্ভব নাকি কদিয়া তাহা দি কদ না হল্লা ওই দুনিয়ার প্রেমিক এবার সবাই প্রত্যথাও ওই পরিণামের জন্য যা আসা প্রেমিকরা পেয়েছে দুনিয়া এটা আহ মানে প্রস্তুতি নাও প্রত্যেক যুগে সমস্ত দুনিয়ার প্রেমিকরা দুনিয়া সেটা দুনিয়ার কোন মেয়েকে ভালোবেসেই হোক লাইনের কি অবস্থা হয়েছে দেখা যে টাকা পয়সায় ভালোবাসা হোক যাই হোক হে দুনিয়া প্রেমিকরা তোমরা হচ্ছে প্রস্তুতি নাও ওরকম কিছু পাওয়ার জন্য করার জন্য যা এরা মানে যুগে যুগে যারা পেয়েছেন আমি তা হ্যাঁ এদের নিত নিপিত হওয়া তোমার কি তুমি কি শুনুনি না বরং দেখো তা তুমি কি শোনো না বরং দেখনি কারণ তো হচ্ছে শুনেছ কিছু আর সামত হচ্ছে কোনো মেয়েকে ভালোবেসে সেই রক্ত বের করে ফেলেছে দু পাওয়ার জন্য আরো যারা সম্পদ অর্জন করছে মিনসি বে সব্বানি বৃদ্ধ আর সব্বান হচ্ছে যুবক তো যুবক বৃদ্ধদের মধ্যে যারা তো দেখে হাল তুমি শোন মানে বরং দেখো নিছ হ্যাঁ একটুখানে কি করে নি